দোসটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান আসসালামুক রহমাত আলহামদুলিল্লাহ রসুলিলমাল ফিলাহ ও বনা ও বনা তালিক ও বনাতে খালা তি হাজর না অমরা ইন আরা কামিন আল্লাহ সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহের সমস্ত প্রশংসা যে আল্লাহ পা আলামিন একমাত্র যা ভালো তা হালাল করেছেন যা তা হারাম করেছেন হালাল হারাম করার বৈধ অবৈধ করার এই এখতিয়ার এই ক্ষমতা আল্লাহ অন্য কারো হাতে ছেড়ে দেননি আমরা তাফসিল করব সুরে আহ আয়াত নম্বর ৫০ থেকে এখানে রসল সাল্লামকে আল্লাহাক রবুল্লা আলমিন যে সম্মানিত করেছেন বেশ কিছু বৈশিষ্ট্য দিয়ে তা আল্লাফাক উল্লেখ করেছেন নিশ্চয় আমি তোমার জন্য তোমার বিবিদেরকে হালাল করেছি যদিও তাদের সংখ্যা চারের বেশি হোক তোমার জন্য তোমার বিবিদের হালাল করেছি একসাথে রাসোর উল্লাহ সাল্লাল্লাহ শেষ পর্যন্ত নয়জন স্ত্রী রেখেছেন আল্লাহ তার জন্য হালাল করেছেন ঘোষণা করছেন। করেছেন যাদেরকে তুমি তাদের মহরানা দিয়ে দিয়েছ তাহলে মহরানা দিতে হবে নির্ধারণ নাও করে থাকেন পরবর্তীতে দিতে হবে মহারে মিস যেটাকে বলা হয়েছে আত্মীয় স্বজনের যেসব মহর আছে যে স্ত্রীকে বিবাহ করেছেন তার বোনের মোহর কেমন কত পরিমাণ তার মা খালার কেমন এগুলি দেখে দিতে হবে আল্লাপাক রিন আরো বলছেন যেগুলি দাসী রয়েছে পন্থায় যদি দাসী আসে কারো কাছে তাহলে তাও আল্লাহাক হালাল করেছেন রাসুল উল্লা হালাল ছিল এ আয়াতি আল্লাপাক ঘোষণা করেছেন মিম্মা আফা আল্লাহ আলিক যা পাক তোমাকে গণীমতে দান করেছেন এখানে ফাই মানে গানিমাতও সামিল গানিমাথর ফায়ের শাব্দিক অর্থে পার্থক্য আছে বা সংজ্ঞায় পার্থক্য আছে যুদ্ধ করার পরে যা রণক্ষত্র থেকে হাসিল হয় কাফেরদের পক্ষ থেকে সেটা হচ্ছে গানিমাত আর যুদ্ধে গিয়ে কিন্তু যুদ্ধ হইলো না এমনি কাফেরদের পক্ষ থেকে তারা ছেড়ে ছুঁড়ে পালায়ন করলো আর হাসিল হলো তাকে ফাই বলা হয় সেটা ফাইয়ের মাধ্যমে হোক অথবা যুদ্ধ করে হোক গানিমাত হোক আল্লাহ পাক রব্বুল আলমিন ওইসব দাসীকে তোমার জন্য হালাল করেছেন তুমি যদি নিজের জন্য রাখতে চাও এবং যিনি খালিফাত হবেন এমামুল মুসলিম তিনি সাহবা এখেরাম কে যাকে যেটা ভাগ করে দিয়েছেন তার জন্য সেটা জাহেজ আল্লাহাক তারপরে বলছেন যে ওয়াবানাতে আমি কা তোমার চাচার মেয়েদেরকে আল্লাহ হালাল করেছেন তুমি যদি মনে করো চাচা তো বোন বিয়ে করব জাহেজ আর তোমার খালার মেয়েদেরকে আল্লাহ হালাল করেছেন যারা তোমার সাথে হিজরত করে এসেছে এটা শর্ত নয় যদি কোনো কারণে হিজরত না করে থাকে এটা বাস্তবকে তুলে ধরা হয়েছে যে তোমার এই হালাতো বোন মামা তো বোন বা চাচা তোবন ফুফা তো বোন এরা এই নিয়েছে নিয়ে হিজরত করে মোদিনায় চলে এসেছে এই বাস্তবটাকে তুলে ধরা হয়েছে তবে এর সর সাল্লাসাল্লামের যে বদ্যশাই মক্কা বিজয় পর্যন্ত কেউ যদি মুসলিম হয়ে যায় মক্কাই তো মক্কা থেকে মোদিনা হিজরত করা ফরজ ছিল মক্কা বিজয়ের পর এই বিধানকে রোহিত করে দেওয়া হয়েছে এখন আর ফরজ নেই মক্কা বিজয় হয়ে গেছে আবার মক্কা ছেড়ে মোদিনা আসতে হবে আর এটা জরুরি নেই আল্লাহ পাক রাবুল আলমিন আরও বলছেন ওমরা এমন কি কোনো ইমানদার মহিলা ই ওয়াহাবাত যদি নিজেকে উৎসর্গ করে পেশ করে নবীর জন্য এটা আল্লাহ পাক তার জন্য বিশেষভাবে জায়েজ করেছিলেন অন্য কোন মুসলিমের জন্য কোন মানুষের জন্য জায়জ নাই যে একজন মহিলা বলবে আমি আপনাকে দান করে দিচ্ছি নিজেকে আমি উৎসর্গ করছি নিজেকে আপনার জন্য এটা বলা যায়জ নাই কারণ এটা ফিতনার কারণ চরিত্র নষ্ট হওয়ার কারণ হইতে পারে এবং এই বৈশিষ্ট্য একমাত্র রাস্তার উল্লাহাম কাল্লাপাক দিয়েছেন তারপরে যদি কোথাও প্রস্তাব পাঠানো যা যাচ্ছে অসুবিধা নেই সরাসরি কথা না বলে কারণ প্রেম আলাপের রাস্তা খুলতে পারে অবৈধ সম্পর্ক হইতে পারে সেই জন্য মহিলার পক্ষ থেকে প্রস্তাব পাঠানো যেতে পারে কোনো দোষ নেই মহিলার বাবাই পাঠাক সরাসরি বলুক মহিলার আব্বা কোনো অসুবিধা নেই ভাই বলুক কোনো মহিলাকে দিয়ে মহিলা প্রস্তাব পাঠাক যে আমি তার সাথে বিবাহ বসতে চাই সুতরাং যদি রাজি থাকে আমি বিয়ে করবো ওকে যাতে ফিতনার আশঙ্কা না থাকে রাসুল্লাহ জন্য আল্লাহ পাক স্পেশাল হুকুম দিয়েছেন যে কোনো মহিলা যদি এসে বলে আমি নিজেকে উৎসর্গ করছি রাসুলের জন্য ইচ্ছা বিবাহ করতে পারেন এই ক্ষেত্রে রাসুলের ওপর মোহর আনাও ফরজ নেই অন্য উন্মতের জন্য না মোহর দিতে হবে মহিলার পক্ষ থেকে প্রস্তাব এসছে বলেই বলবেন যে তুমি তো প্রস্তাব পাঠিয়েছ সুতরাং আমি মোহর দেব না এটা চলবে না মোহর দিয়েই বিবাহ করতে হবে আল্লাহ পাক বলছেন যদি ওই মহিলাকে বিবাহ করতে চান যে নিজেকে উৎসর্গ করেছে পেশ করেছে অন্য মমিনের জন্য নয় কাদা আলিমনা মা ফারদ আলহ আজহিম আল্লাহ পাক বলছেন আমি নিশ্চিত জানছি যা আমি মানব জাতির জন্য নির্ধারণ করেছি তাদের বিবিদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে অর্থাৎ মহরানা যে মোহর দিয়ে বিবাহ করতে হবে এই আয়াত মোহর সম্পর্কে নাজল হয়েছে এছাড়াও যা আমি তাদের জন্য বিধিবদ্ধ করেছি ফরজ করেছি হচ্ছে মেয়ের পক্ষে ওলি হইতে অভিভাবক হইতে হবে ছেলের জন্য অলি লাগে না ছেলের বাবা লাগবে ছেলের ভাই লাগবে না ছেলের নিজেই বিবাহ করতে পারবে কিন্তু মেয়ে সাবালিকা হোক আর নাবালিকা হোক কুমারী হোক অথবা তালাক প্রাপ্তা বিধবা হোক মেয়ে ওলি ছাড়া বিবাহ বসতে পারবে না বাড়ি থেকে চলে গেল বেরিয়ে কাউকে জানালো না আল্লাহ পাক ফরজ করে যাতে গোপনে কোনো বিবাহ না হয়ে যায় কারো মেয়েকে নিয়ে আপনি রাস্তায় হাঁটছেন আর দুটো লোকও না যে আপনার এটা স্ত্রী তাহলে মার খেতে হবে না সুতরাং কমপক্ষে দুটো লোক জানতে হবে এলাকার দুটো লোক তো কম পক্ষে সাক্ষী লাগবে এই জন্য নবী কারিম বিবাহের ঘোষণা করতে বলেছেন কমের পক্ষে দুজন সাক্ষী হইতে হবে গোপনে কোনো বিবাহ যেন না হয় আল্লাহ পাক বলছেন অমামালাকিমান এবং সব দাসীরা তোমাদের অধিকার ভুক্ত তাদের ক্ষেত্রে আমি নির্ধারণ করেছি যেই নিয়ম করেছি সবকিছুর মার্জনা কারিগণার এবং বড়ই দয়াবান নবীর জন্য সংকীর্ণতা না থাকে মোহর আল্লাহ পাক ফরজ করেনি কিন্তু আল্লাহ আমি ফরজ করেছি তুর্জি মন্তহ্ন এখান থেকে আল্লাহ ফাকরবুল আলমিন রাসুল উল্লাহ সাল্লা সাল্লামকে আর একটি বৈশিষ্ট্য দিচ্ছেন যে তোমার একাধিক স্ত্রী আছে আর একাধিক স্ত্রী সাধারণ মমিন মুসলিমদের হলে পালা নির্ধারণ করা ফরজ পালা নির্ধারণ করা ফরজ একদিন এর কাছে আর একদিন ওর কাছে সমান সমান পালা নির্ধারণ করতে হবে কিন্তু রাসুল উল্লা সাল সাল্লামের জন্য এই বিষয়টি ফরজ ছিল না এই আয়তে স্পষ্ট করে তারপরেও রাসুল্লা সাল সাল্লাম পালা নির্ধারণ করতেন এটা তিনি নফল হিসাবে করেছেন অতিরিক্ত আল্লাহ পাকের অধিক সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে না আল্লাহ তাকে বাধ্য করেননি যে তোমাকে সমান সমান করে পালা নির্ধারণ করতে হবে একদিন এখানে এক রাত এখানে তো আর এক রাত এখানে এমনটা আল্লাপাক করেনি নবীর ক্ষেত্রে তাই আল্লাপাক বলছেন তুরজি মান্থাসমিন হুন্না তুমি তোমার স্ত্রীদের মধ্য থেকে তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা দূরে সরিয়ে দিতে পারবে অর্থাৎ তার জন্য পালা নির্ধারণ নাও করোসম যদি ইচ্ছা হয় যে তালাক দেব তবু জায়জ তালাক অপরাধের কাজ নয় তোমার যদি পছন্দ না লাগে তাহলে কোন স্ত্রীকে তালাক দিতে পারো আবার যাকে ইচ্ছা রাখতে পারো আল্লাহাকা আরো বলছেন আর তুমি যাদেরকে যেসব স্ত্রীকে পৃথক করে দিয়েছ যদি তাকে চাও তাতে কোনো অসুবিধা নেই যাকে তুমি চাও ওই সব স্ত্রীদের থেকে যাকে তুমি পৃথক করেছ অর্থাৎ যদি কাউকে সরিয়ে দিয়ে থাকো রাসুল্লাহ করেছিলাম আয়সা রাজিয়া তাল্লাহাকে আমি বুড়ি হয়ে গেছি সুতরাং আমার কাছে রাতের কাটাবার কোনো প্রয়োজন নাই আপনার যদি ইচ্ছা হয় তো আপনি সেই রাতটাও আয়েসারজি আল্লাহ তাল্লাহ বাড়িতে থাকতে পারেন আপনি সে ছোট মানুষ আমার বয়স হয়ে গেছে রাসুল্লা আসসালামকে সওদা রাজি আল্লাহতালাহা বেশি খুশি করতে চেয়েছিলেন এমনিতে আমি বুড়ি মানুষ আর রাসুরুল্লাহাম খুশি হবেন যদি আরেক দিন পেয়ে যান আয়সা রাজি আল্লাহ তালন কুমারী মানুষের জন্য আল্লাহ বলছেন তুমি যাকে আলাদা করেছো যদি ইচ্ছা করো যে তুমি কখনো চাইবে সওদাকে চাইবে বা সওদার ঘরে থাকতে চাইবে তাতেও কোনো অসুবিধা নেই ফালাজো নাহ আলেক তোমার কোনো গুণা নেই আলেক আদনা আন্তাকার আয়ন হন না এতে হবে কি তোমার স্ত্রীদের তাদের চক্ষু শীতল হবে মন ঠান্ডা হবে আর তারা দুঃখিত আল্লাহ জানেন যে তোমাদের অন্তরে কি আছে অন্তরে ভালোবাসা আর বিষয়টি আছে ভালোবাসা যদি কম বেশি হয় আল্লাহ এক্ষেত্রে পাকড়াও করবেন না ধরবেন না আল্লাহ সবকিছু জানেন এবং তিনি অত্যন্ত সহিষ্ণু ধৈর্যশীল এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटदेश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 शाहिदुल्ला खान मदन डर हाफेजाम दायित्व देखुदा সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আলোচনার দিকে আল্লাহ ফকরবুল্লা আলমিন এরশাদ করেছেন আয়ত নম্বর বাউান্ন থেকে সুরাই আহ যখন নবী করিম সাল্লি সাল্লামের বিবিরাহ তাদের সম্পর্কে দেখলেন যে তাদেরকে রসুর উল্লাহাম ইতিয়ার দিয়েছিলেন কোন এক সময় যখন তারা খরচ খরচার জন্য একটু নবীলামের কাছে দাবি দাবা পেশ করেছিল রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদের সেই দাবি দবা পুরোপুরি মিটাতে পারছেন না অভাবের সাথে তোমরা যদি থাকতে চাও রসুলের সাথে ভালো কথা আর যদি বলো যা না আমরা এই অভাবে কষ্ট করে থাকতে চাই না তালাক নিতে চাও তাহলে তালাক নিয়ে চলে যেতে পারো এই এখতিয়ার স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছিলেন যে আয়াতের তফসির এর আগে সুরে আহজাবে হয়ে গেছে রাসুল্লা সাল্লামের বিবিগুন আল্লাহ পাক রবুল্লা আলমিনকে রসুলের উপরে সবচেয়েতে বেশি ভয় করতেন তারা পরকালকে অগ্রাধিকার দিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে থাকা কেই কল্যাণ কর বলে ঘোষণা করলেন আমরা থাকবো খেতে পাই আর না পায় রসুল কোনো খরচ খরচা আমাদের দেন আর নাই দেন আমরা এই কষ্টের জীবনই কাটাব অসুবিধে নেই আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে নবীর বিবিদের ওপর তাদেরকে আল্লা উপহার দিচ্ছেন কি যে যতটা নবী বিবাহ করেছে করেছে আর বিবাহ করা চলবে না এর আগের আয়াতে আল্লাহ বলছেন যে আয়াতটি হচ্ছে আয়াত পঞ্চাশ নবীকে আল্লাহ সম্বোধন তোমার জন্য হালাল তুমি চাচা তো বোন ফুফাতো বোন খালাতো বোন মামাতো বোন আয়াতের তফসির আপনারা শুনেছেন এখানে আল্লাহ বলছেন না এই যে নয়টা হয়ে গেছে আর চলবে না একসাথে নয়টা হয়ে গেছে আর চলবে না আল্লাহ আল্লাহাক যখন রাজি হয়ে যান কারোর তখন আল্লাহ করেন অনেক সময় মুখে আল্লাহ করে রাজি করতে পেরেছেন করলেও মনের আশা পূরণ হয়ে গেছে অবশ্যই হবে এটা রাসুল্লাহ বিভিগুনের মনের আশা পূরণ হয়েছে সবাই চায় যে বেশি সতীন না বাড়ুক কে চায় সতীন বাড়াইতে তাই না আল্লাহ মনের আশা তাদের পূরণ করে দিলেন বাদু তোমার জন্য এরপরে আর কোনো স্ত্রী জায়জ নাই হালাল নাই নয়টা হয়ে গেছে ব্যাস আর জায়জ নাই ওয়ালা আন তালা বেহিন নামিন আজওয়াজ এটা আশঙ্কা ছিল যে ঠিক আছে নয়টা রাখতে পারবো নতুন ইচ্ছা হচ্ছে তাহলে একটাকে কমিয়ে দিই তালাক দিয়ে দি দিয়ে বা দুটোকে কমিয়ে দিই যেগুলোর বয়স হয়ে গেছে দিয়ে আবার নিয়ে আসি এই রাস্তা আল্লাহ বন্ধ করে দিচ্ছেন এতো আল্লাহ পাক রাজি হয়েছেন নবী করিম সাল্লা সাল্লামের মোবারক পরিবারের ওপর তার স্ত্রীদের ওপরুল মমিনদের ওপর এই রাস্তা বন্ধ সামনে। আন মিন আজওয়াজ আর এটাও তোমার জন্য হালাল নয় যে এদেরকে তালাক দিয়ে তুমি আর কোন নতুন স্ত্রী নিয়ে আসবে এদের পরিবর্তে স্ত্রী বদলিয়ে নিবে এটাও তোমার জন্য জায়জ নয় ওয়ালাও আজাবাকা হোস্ন হন না যদিও যাদেরকে বিয়ে করতে চাইছ তাদের সৌন্দর্য তোমাকে প্রভাবিত করে যদিও তোমাকে এত সুন্দরী সুন্দরী রমণী দেখে তোমাকে খুব মজা লাগে তবুও না খবর পেয়েছে যে অমুখের মেয়ে খুব সুন্দরী আছে বিয়ে করতে ইচ্ছা তবু জায়জ নাই এই নয়টা হয়ে গেছে আর পারবে না এলাম আমালাকাতি আমি নখ তবে তোমার ডান হাত যেসব দাসীদের মালিক হয়েছে অর্থাৎ তোমার অধীনস্থ সব দাসীরা রয়েছে সেগুলি গ্রহণ করতে পারো কিন্তু আর বিবাহ তুমি করতে পারবে না কারণ আল্লাহ আল্কুল আল্লাহ বস্তুর ওপর তিনি লম্বা আয়াতে আল্লাহাক একাধিক মাসাইল বিধিবিধান উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম যে বিধানটি সেটি হচ্ছে রাসুল উল্লা বাড়িতে প্রবেশ বিনা অনুমতিতে করবে না এই এইরকমই অন্য আয়াত দ্বারা প্রমাণিত সুরায় নুরে যে আয়াত কারণ পর্দার বিধানগুলি সুরা আহজাব দিয়ে আল্লাহ বর্ণনা শুরু করেছেন আর তারপরে সুরা নূর নাজেল করেছেন নাজেল করে আল্লাহ পর্দার বিধানকে কমপ্লিট করেছেন মহিলারা বাড়ির ভিতরে কেমনভাবে থাকবে বাড়ির ভিতরে অপর পুরুষ ঢুকে একাকার হবে না অবাধ মেলামেশা থাকবে না বেনামতে পুরুষ প্রবেশ করবে না অপরের বাড়িতে আর বাইরে মহিলারা বেরোলে তারা কি অবস্থায় বেরোবে কেমন করে হেজা পর্দা করে বেরোবে এই বিষয়গুলি সুরে হজাব দিয়ে আল্লাহ শুরু করেছেন আর সুরানুর দিয়ে সমাপ্ত করেছেন আল্লাহ পাকর্বুল আলমিন এই আয়াতে করেছেন আমানু আয়তে এরশাদ করছেন নবীর বাড়িতে তোমরা প্রবেশ করবে না অসুবিধাটা কি চলবে চলবে না আল্লাহ পাখের নীতিমালা সবার জন্য এক হেজাবেত ক্ষেত্রে পর্দার ক্ষেত্রে অন্তরের সততার ক্ষেত্রে এমন নাই যে লোকটি ভালো মানুষ সুতরাং অসুবিধা নেই আলম মানুষ তার কাছে যদি আমার যুবতী মেয়ে বা লোকটি নামাজি সকলের জন্য সমান বিশেষ করে রাসুল্লাহ সাল আলিয়া বাড়িতে ঘটনা এই ঘটিছিল জাইনাবি আল্লাহ তাল্লাহার সাথে আল্লাহ পাক যখন বিবাহ করিয়ে দিলেন রসুল্লাহামের জাইনবীর এ বিএলক্ষে নবীর বিয়ের ওলিমা হইল অলিমার জন্য লোকজনকে ডাকা হইলো খেতে আগে থেকে এসে বসে আছে লোকেরা কিছু যেটা আপত্তিকর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর বসেই আসে যাচ্ছে না এদিকে তাড়াতাড়ি করছেন যে লোকেরা খেয়ে যাবে যে স্ত্রীর সাথে সাক্ষাৎ করবো অলিমা ওই খাবারকে বলা হয় যেটা যেই দিন আপনি স্ত্রীর সাথে সাক্ষাৎ করছেন প্রথম জীবনে সেই দিনে খাবার দেওয়া মানুষকে আর ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে নয় কুসংস্কার আমাদের সমাজে কত আছে মেয়ের পক্ষ খাওয়ায়। মেয়ের পক্ষের কোনো খরচ নেই শরীয়তে ইসলামে ছেলের পক্ষ যখন তখন খাওয়ায় ও দেখা শেখা আগে হয়ে গেছে অথবা এখন বিদায় হয়নি এমনিতে যেই দিনে সাক্ষাৎ হবে বাসর হবে সেই দিনে এই খাবার হবে দাওয়াত হবে যার নাম হচ্ছে অলিমা অলিমার দাওয়াত কবুল করা অনেকের নিকটে অজিব আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করছেন যে যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত না আগে এসে বসে গেলে এখনো রেডি হয়নি প্রস্তুত হয়নি এরকম কাজ করবে না নবী সম্পর্কে আয়ত নাজল হচ্ছে কিন্তু সকলের ক্ষেত্রে এটা বিধান ওয়ালাহিন এজা দিতুম তবে তোমাদেরকে যখন আহ্বান করা হবে ডাকা হবে যা আসেন খাবার প্রস্তুত হয়ে গেছে তখন ঢুকেন ফদ খুলো তখন প্রবেশ করো ফেজা তাইম তোমার যখন খাওয়া দাওয়া শেষ হয়ে যায় ফান্তা শুরু তখন তোমরা ছড়িয়ে পড়ো নিজ নিজ বাড়িতে চলে যাও কাজে চলে যাও ওয়ালা মুস্তালি হাদিস গল্পতে তোমরা ব্যস্ত থেকে যেও না খাওয়া দাওয়ার পরে শুরু করে দিলে গল্প বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকরা এসছে যাচ্ছই না আর বাড়ির লোক বিবাহ করেছে একটু ঘরে ঢুকবে স্ত্রী আছে একটু কথা বলবে আপনাদের ছেড়ে যেতেও পারছে না খাওয়া দাওয়া হয়ে গেছে চলে যান খাওয়া দাওয়া এখনো প্রস্তুত হয়নি আসিয়ান না আগে থেকে নবী তোমাদের কে লজ্জা করেন্লাহ আল্লাহ তবে আল্লাহ সত্য কথা বলতে আর নাজ্য কথা বলতে লজ্জা পান না আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিচ্ছেন রাসুল্লা উঠে চলে যাচ্ছেন তিনজন লোক গল্প করতে আছে আবার আসছেন দেখে বসেই আছে রাসুল্লাহ সাল্লা সাল বাড়িতে ঘরে এসছে ঘরে ঢুকবেন কক্ষে ঢুকবেন ঢুকতে পারছেন না এই লোকজন মেহমান বসে আছে আল্লাহ পাক বলছেন তোমরা এইভাবে কষ্ট দেবে না কোনো মানুষকে তারপরে আর একটি বিধান আল্লাহ উল্লেখ করে সেটা হচ্ছে ভাই আছেন অথবা বাড়ির ভিতরে কিছু একটা চাইতে হবে অমুক জিনিসটা একটু বাড়ির ভিতর থেকে দেন তো চাকর্য করে চাইতে হয় পাড়া প্রতিবেশী একজনকে আরেকজনের বাড়িতে কিছু চাইতে হয় বাড়িতে পুরুষ লোক নেই বাড়ির ভিতরে ঢুকবে না দরজার আড়ালে দাঁড়িয়ে বাইরে দিয়ে দিবে সামনে আসবে না আল্লাহ এই হেজাব সে হেজাব মানে হচ্ছে আর করা পর্দা করা তাহলে ওই হেজাবি শরীয় সম্মত যেই হেজাবে শরীরের সামনে পর্দা থাকে আর থাকে আল্লাহ ফখরবুল আলমিন এখানে বাড়ির ভিতরে মহিলারা আছে বাইরে থেকে কারো প্রয়োজন কোনো কিছু চাওয়ার সেই ক্ষেত্রে হেজাবের বিধান সম্পর্কে এর সাদ করছেন ওয়াইজ আসা আল তোমা তান যখন নবীর বিবিদের কাছ থেকে কোনো সামগ্রী চাইবে কোনো জিনিস চাইবে ফার্স্ট আল ওহ্নামি ওয়ারা হেজাব তখন তাদের কাছে চাও পর্দার আড়াল থেকে সরাসর বাড়িতে ঢুকে গিয়ে চাইবে না যে অমুক জিনিসটা দেন তো এরকম না কতক্ষ ভাবে রাসুল উল্লা সম্পর্কে বলা হয়েছে কিন্তু কি শিক্ষার ক্ষেত্রেও যদি যুবতী মেয়েদেরকে শিক্ষা দিতে হয় তাহলে পর্দার আড়াল থেকে শিক্ষা দেবে হয় তারা পর্দা করে বসবে আর না হলে সামনে পর্দা ঝুলিয়ে দিয়ে পর্দার আড়াল থেকে পড়াবে পুরুষদের যদি পড়াইতেই হয় কোন রোগ থেকে পাপের রোগ থেকে পাপের রোগ পুরুষকেও না পর্দার আড়াল থেকে কোন সামান নেওয়ার ছেলে নিয়ে চলে গেলেন আর ও মহিলাদেরকেও পাপের রোগ ধরবে না যে মহিলা ভিতরে আছে সামনে আসলে ফিতনা হইতে পারে চার চোখে এক জায়গায় সে তো হতে পারে আল্লাহের রবুল্লা আলমিন বলছেন আল্লাহ আর তোমাদের জন্য জায়েজ নয় যে আল্লাহ রসুলকে কষ্ট দেবে কোন রকমের কষ্ট দেওয়া যে কোনো রকম কষ্ট হইতে পারে এমন কাজ করবে না যাতে রাসুল্লাহ কষ্ট পান রাসুল্লাহ সাহায্য সম্পর্কে অতিরঞ্জন করা বাড়িয়ে কথা বলা এটাও রসুলকে কষ্ট দেওয়া রাসুল উল্লাহামের মানহানি করা সেটাও কষ্ট দেওয়া যেখানে আল্লাহ পাকে রেখেছেন রসুলকে আব্দ হওয়া রসুল সেখানে রাখতে হবে কারণ এটা আল্লাহর কাছে বড়োই মহাপ এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহরুল আমাদের ভালো কথা ভালো কাজ কবুল করেন এবং দিনের পথে থাকার তৌফিক দান করেন وعرفت الله ربي أشرق النور بـ دربي ملأ القلب شروحياتي من أضاء الله دربي يا لسعدي وهناي يا لفوزي وعلاي لا يطيب العيش إلا في رضا ربي السماء তকন্নূরি পতি শাইখ মুসলেহউদ্দিন কারণ আল্লাহ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 বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন আজ রাত সাড়ে দশটায় পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও হেল্পনশন ইউ চুজ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 देखुन देख अर्धांगिनी ना तत्तांगी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगलाय